আবু মুসার রদ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নাবি আল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল এক ব্যক্তি গণিমতের জন্য এক ব্যক্তি প্রসিদ্ধ হওয়ার জন্য এবং এক ব্যক্তি বীরত্ব দেখানোর জন্য জিহাদে শরিক হল তাদের মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করলো। তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর কালিমা বুলন্ত রাখার উদ্দেশ্যে যুদ্ধ করলো। সেই আল্লাহর পথে জিহাদ করল